السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته <متحدث> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيا درشق مندولي سارا بشير جهكونا پرانتو تهكي اپنا را بانغلافیس ٹیوی ته اسلامي علاوچونا دیکھچن شنچن اي علاوچونا يامرا حلال حرام نيه بيبهن بي نو دیکنه علاوچونا کرچه ایک پر جائه شود جه حرام شكوتا بوله چلام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 কিন্তু তারা বৈধ করে খাওয়ার জন্য এক কৌশল অবলম্বন করল সেটা কি যে ওই সকল চর্বিকে গলিয়ে তা বিক্রি করে তার মূলও খেতে শুরু করলো এ কথা আপনারা জানেন এ কথাও জানেন যে তাদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করা হয়েছিল কিন্তু তারা করলো কি শনিবারে মাছ শিকার করতে না মাছকে আটকে রাখতো রবিবারে শিকার করতে। ঘুরিয়ে নাক দেখানো তাই না উদ্দেশ্য যেটা সেটা সাধন হলো না পালন হলো না অথচ তারা ভাবলো কি যে আমরা হালাল খাচ্ছি ঘুরিয়ে নাক দেখানো এইভাবে ইহুদিরা করেছিল বলে আল্লাহ তাদের জন্য চর্বিকে হারাম করলেন চর্বি খাওয়া হবে না তখন তারা ভাবলো কি খাওয়াতো হারাম ঠিক আছে সরাসরি খাবো না এটাকে বিক্রি করে তার টাকা খাই এটাকে বিক্রি করলাম টাকা পেলাম টাকা দিয়ে চাল কিনবো এটা তো হারাম না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 করা অথচ উদ্দেশ্য থাকে এর পশ্চাতে চাতুরি ও প্রতারণার সাথে অবৈধ চুক্তি বা লেনদেন করা অথবা হারামকে হালাল করা অথবা ওয়াজেবচ্যুত করা অথবা কোন হক রদ করা মনে মনে কিন্তু আপনার ফোন আলাদা কিন্তু বাধ্য তো আপনি দেখাচ্ছেন বৈধ কিন্তু ভেতরে আপনার নিয়ত কি আছে যে আমি হারাম খাবো বা হারাম করব। যেমন উদাহরণস্ব সুদ খাওয়ার বহু ধরনেরই বাহানা ও পথ রয়েছে যা গণনা করা সম্ভব নয়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 एट एक प्रकार सोद क्यों बाहाना लोके खाए खाता को मत जाएज ना जेमन आल्लाईमिया ओलामारा अब्दुल्लाहू के फतवा जिज्ञासा एक ब्यक्ति निर्दिष्ट मेद दिए हारिया हाड़ीरा एक खाद्य आटा और दूध दिए प्रस्तुत करा तो हाड़ा धारे बिक्रय करलो अतपर से तापेक्षत कम दामे खरीद कर निल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 দেখছেন এখানে চাষ আবাদ ছোট করা হয়েছে চাষ আবাদে মত্ত থাকলে মানুষ তত উন্নতি করতে পারে না যত উন্নতি ব্যবসা যে করতে পারে আ তাছাড়া এখানে উদ্দেশ্য তাই না চাষ করো চাষ নিষেধ না ছাড়া মানুষ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 দু নম্বর একটা ব্যবসা আছে ব্যবসা। এটা কেমন একশো টাকার জিনিসকে একশো টাকায় ধারে কিনে তা ব্যবহার করা অথবা তা অল্প দরে অন্যের নিকট বিক্রি করে তার মূল্য ব্যবহার করা কে মাসালাই তাওয়ারুক বলা হয় উদাহরণ এক ব্যক্তির অর্থের প্রয়োজন হলে ঋণ করার চেষ্টা সত্ত্বেও সে ঋণ পেল না ঋণ না পেয়ে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 বিনা দিন ঋণ কোথাও পেল না কেউ বাজারে ঋণ দেয় না বিনা দিন পায় না নম্বর সে যদি সত্য সত্যই টাকা বা ওই জিনিসের অভাবই হয় যদি হয় তাহলে তার জন্য বৈধ নম্বর তিন শর্ত যে জিনিস বিক্রয় হচ্ছে তা যেন বিক্রেতার নিকটে থাকা অবস্থায় বিক্রয় হয় যে জিনিসটা আপনি কিনছেন যার কাছ থেকে তার কাছে যেন জিনিসটা থাকে এ নয় যে সে আবার অন্যজনের কাছ থেকে বিক্রি করছে কেবল তার কাছে ওই আর কি সাক্ষী সবুজ বাকি মাল তার কাছে নেই মাল অন্য ডিলারের কাছে আছে এমন যেন না হয় এই শর্তে বলছে যে তাওয়ারুখ জায়জ এরকম ব্যবসা মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে ইনশাল্লাহ সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম তাওয়ারুখ ব্যবসা এই ব্যবসা বৈধ না অবৈধ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 কারণ ব্যবসার চুক্তি আপনি রাজি হয়ে নিচ্ছেন নগদ দেন পয়সা দেন আর ধারে দিলে আমি দাম বেশি নেব এখানে পয়সার বিনিময়ে পয়সা না মালের বিনিময়ে পয়সা আমি টাকা দিয়ে তো টাকা নিচ্ছি না আমি কি দিচ্ছি আমি দিচ্ছি এবং বলছি যদি আপনি পড়ে দেন তাহলে দাম হচ্ছে এত তাহলে সেটা সমস্যা নয় এটা হচ্ছে জায়জ অথবা দুটোকে একরকম করে দিলে হবে না এমন এক ব্যবসা যে ব্যবসায় দুই ব্যবসায়ীর মাঝে তৃতীয় ব্যক্তিটি মধ্যস্থতা করে কিরকম ঋণদাতা ও ঋণ নির্দিষ্ট টাকার কোন সুদী কারবারে চুক্তিবদ্ধ হয় অতঃপর উভয়ে বাজারে কোনো দোকানদারের নিকট এসে চুক্তি পরিমাণ টাকার পণ্য ঋণদাতা খরিদ করে নেয় অতঃপর সে ঋণ নিকট উক্ত পণ্য ধারে বিক্রয় করে তার হিসেবে কি সুদ খাবো কিন্তু সরাসরি টাকা দিলে সুদ খাওয়া হয় এই জন্য বাহানা করে বলে এক কাজ করো তুমি অমুক দোকানে যাও সেখান থেকে এত টাকার মাল নিয়ে নাও ঠিক আছে সেই মাল নিয়ে তারপরে আবার ওই মালকে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 আমার প্রশ্ন হচ্ছে যে বাড়ি কেনার ব্যাপারে কিস্তিতে বাড়ি কেনা বেচা যে হয় যে হয়তো আমি কোন বাড়ি নেবো আমার কাছে পয়সা নাই নগদ পয়সা নাই তো সেখানে পাঁচ বছরে দশ বছরে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 তাই আমি বলছি কোনো কোনো চায়ের দোকানে টিভি চালানো হয় মানে গান বাজনা চালানো হয় সে চায়ের দোকানে কি ঢুকে চা খাওয়া যাবে যদি কোনো হারাম জায়গাতে হালাল জিনিস বিক্রি হয় তাহলে সেখানে আপনি কিনবেন না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 আল্লাহ তালকে তোফিক দেন ওসিলব মহমি ওসাহব আজমাইনীন আসসালামু আলাইকুম বরহমলাল বরক